আসিয়া বিশেষ আসুন শহীদ মাদ্রাসা প্রযুকে বহন করে দিচ্ছে আমি আজকে প্রচুর মূল্যবান বহন করার জন্য সৌদি নেওয়া সবাই একটু দাঁড়ানতে কষ্ট করি সবাই একটু দাঁড়ানতে চলে আসেন এই সামনের সাপটা সামনে রেখে সবাই কাছে চলে আসুন আসুন এই সামনের সাপটা সামনে রেখা সবাই কাছাকাছি ুবি ব্যাহ তু ম কোছে কোকে টাাগজেঞে নাাগ. ক্যাহাগে কোছারাওযে. কোছাগে. ক্যাগে ক্যাগে. الحمد لله <تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفظه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 শকি <سؤال> পরমি على ইবাহিমিহিহমিক وعلى آل محمد كما باردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما أقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة আজকে শৈলখালী দক্ষিণপাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সংখ প্রশংসা জিনী দয়া করে মেহরবানি করে আমরা করিম নিসবত নিসব জিক্রফিক্রের নসবতে একত্রিত হয়ে কোরআন এ থেকে কিছু কথা বলার পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে আপনারা কথা শুনছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা সকলকে কবুল ফরমান আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় আহজাব থেকে দুখানা আয়াতে করিমা এবং সুরায় ফর থেকে একখানা আয়াতে করিমা তলাবাত করেছি আল্লাহ যে তফিক দান করেন এই কয়েকটি আয়াতে করিমার তর্জুমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ভাই সমস্ত মখলুকাত আল্লাহ তালা বানিয়েছেন সমস্ত হায়ানাত আল্লাহ বানিয়েছেন সমস্ত জানোয়ার তো আল্লাহ বানাইছেন সমস্ত ফেরিস্তাগুলো তো আল্লাহ তালাই বানাইছেন কিন্তু যোগ্যতা দেন নাই কিসের যোগ্যতা দেন নাই বলে কোনো মোক ভালোবাসতে জানে না ফেরিস্তা একজন অপরজনকে ভালোবাসতে পারে না কোনো জানোয়ার निर्दिष्ट समय वास्तव नुकुरे मा के যদি তার মা সামনেও পরে মুরগির বাচ্চা কি জানে তার বাবাকে জানে জানে জানে না। না। পৃথিবীর একে আল্লাহ ভালোবাসার যোগ্যতা শুধু মানুষের দিলে ঢেলে দিয়েছেন বলেন ভালোবাসার যোগ্যতা কাকে দিয়েছেন আল্লাহ তালা শুধু মানুষের কলি যায় আল্লাহ তালা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন ট্রেসটা ভালোবাসতে জানে না আর রব্বুল আলমিন যেন এজন্য শুধু মানুষকেই ভালোবাসার যোগ্যতা দিয়ে রব্বুল আলমিনও শুধু মানুষকেই ভালোবাসেন যদি জিজ্ঞেস করা হয় রব্বুল আলমিন কাকে কাকে ভালোবাসেন উত্তর হবে আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা তাকে তাকে ভালোবাসেন যার যার জন্য দিন মতে চলা সহজ আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে রব ভালোবাসেন কিনা উত্তর হবে আপনার জন্য যদি চলা সহজ আপনি বুঝে নিতে পারেন যে অবশ্যই রব আলীন আপনাকে ভালোবাসেন এবার যদি প্রশ্ন করি দিন কার জন্য সহজ উত্তর হবে যাকে আল্লাহ ভালোবাসেন কাকে যার জন্য দিন সহজ আর দিন কার জন্য সহজ সিদ্ধি আকবর আল্লাহ জন্য দিন সহজ ছিল না কঠিন কেন আমি যাকে ভালোবাসি আমি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেসলমান হাজরত রে আবশ্রী আলহাম আহমাহ তিনি এক মনিভের বান্দি কৃত দাসী ছিলেন তো তিনি যে রুমে থাকতেন রুমের हे ओ सत्ता जिन्हें मनी आल्ला बोलना বরং সে এভাবে বলো হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তুমি জানো তিনি তোমাকে ভালোবাসেন কিনা এটা তো তুমি না না। নিশ্চিত আমি হুজুরকে ভালোবাসি হুজুর আমাকে ভালোবাসেন কি এটা তো আমি নিশ্চিত বলতে পারি না বুঝলেন নাই আমি আরিফ সাহেবকে ভালোবাসি নিশ্চিতভাবে বলি আমি আরিফ সাহেবকে ভালোবাসি আরিফ সাহেব আমাকে ভালোবাসেন কিনা এটা তো আমি নিশ্চিত বলতে পারি না। ছায়ার জড়িয়া করে দেন এ হাতিস একটু পরে শোনাবের আশিক গুলাম মনিব কি বললেন তুমি এভাবে বলো হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি আর তিনি বলতেছেন হে ওই সত্তা যিনি আমাকে আমি তো গোলাম মনিব কি বলল এভাবে বলো না বলকে এভাবে বলো হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি বুঝেন নাই কথা মনে হয় বললেন শুনো আমি যেটা বলছি এটা ঠিক বলছি ঠিক বলছি कैमने दा, तोल दाड़ा कर दिए तुम्हें भलोबाशें ना तुम्हें घुम पर रेखे আপনি নামাজ পড়ে শুক্র আদায় করবেন যে ওহো তিনি আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন বলেই আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তাও ফিক দরকার আমাদের মালিক আমাদেরকে কি করেন বলেন ভালোবাসেন আমার হজরত মৌলানা আব্দুল মতিন বিন হুসাইন ধা ঢালকানগর হজরত আলাদাত হোম ঢালকানগরের পিসাভুজোর তিনি একবার বলেন যে মাঝে মাঝে এভাবে বলা উচিত আল্লাহ आलमीन संगे संगे हाँ तुम्हें बनिए चल्स बचर तुम्हारे छोटे दिखे तकिए शब्द आशा जुवको সবাই বলেন আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আমি তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে চোখ খুললে বলি আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি হাজত বলেন যে যদি কোনো মানুষ বলে আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি তো রব্বুল আলমী সঙ্গে সঙ্গে বলেন ওহো তুমি যে আমাকে ভালোবাসো একটু প্রমাণ দাও তুমি যা আমাকে ভালোবাসো এটা কি দাও বলেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি এটা অসংখ্য প্রমাণ আছে এই জন্য আমি সে যা বলে তা করি ঠিক না বলেন আমার স্ত্রীকে আমি প্রমাণ কি সে যা নিতে বলে সে যা নিতে বলে কেন নেই আমার স্ত্রী আমাকে প্রচন্ড ভালোবাসে কেন বুঝলাম কি দিয়ে আমি যা বলি সে তা করে আমি আমার স্ত্রীকে ভালোবাসি এর জন্য বাজার টাজার আমি করি আর আমার স্ত্রী আমাকে ভালোবাসে প্রমাণ আমি যা বলি আমি রব্বুল কে ভালোবাসি তিনি আমাকে তিনি মায়ের পেটে মানুষ বানিয়েছেন সো আমাকে পুরুষ বানিয়েছেন আমাকে পূর্ণাঙ্গ অবয়ব দান করেছেন আমাকে পূর্ণাঙ্গ অবকাঠামো করেছেন আমাকে তিনি সুন্দর বানিয়েছেন আমাকে তিনি সুস্থতা দিয়েছেন সর্বোপরি আমাকে তিনি মানের মতো দৌলত দিয়েছেন এরপরে আমার জীবনে যখন যা লাগে তখন তা দিচ্ছেন সোহানাল্লা প্রতিদিন প্রতি মুহূর্তে যত অক্সিজেন লাগে সব দিচ্ছেন যদি অক্সিজেন কিনে ব্যবহার করতে হইতো তাহলে কত লাগতো মাসে কি অ্যাক্সিডেন্টের কত মানিত হয় এক টাকা চব্বিশ ঘন্টা ইউজ করা যায় চব্বিশ ঘন্টা এক হাজার টাকা ভাড়া ভাড়া ভাড়া জন্ম থেকে সত্তর বছর ষাট বছর এক টানা প্রতিদিন অক্সিজেন দিয়েছে তিনি আমাকে ভালোবাসেন বলেই তো দিচ্ছেন কখনো দিন কোন হুজুরের মুনা যেতে বলছে আল্লাহ প্রয়োজন মতো অক্সিজেন দিয়ে দিও বলছিলাম না আমার সবকিছু সফলাই দেন তাকে আমি কতটা ভালবাসা উচিত এবার বলেন তো তাহলে ভালোবাসা বানিয়েছিল কি তাকে ভালোবাসার জন্য না যেখানে সেখানে বুঝলেন না এখনো কথা বুঝতেছেন কাকে ভালোবাসার জন্য ভালোবাসা বানিয়েছেন কাকে ভালোবাসার জন্য আমাকে বানিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার জন্যই আল্লাহ আমাকে বানিয়েছেন এবার আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমান তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণ কিসে ভালোবাসে তার কথা বলে যে যাকে ভালোবাসে তার নাম লিখে দেখবেন আন হয় তার নামে মাঝে মাঝে তার নাম কলম দিয়ে লিখে দেয়াল একটা পাইছে চক দিয়ে লিখা দেয় ছাত্র দল বুঝেন দেখা লেখছে সে ছাত্র দল এখানে সে ছাত্র দলকে কি করে ঠিক না বেটি বলে না আরেক দল নাম লিখে দিছে জাসদ বললেন ইয়ুহাম আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এর প্রমাণ হইলো তোমার জিব্বা আমার নাম নিয়ে বেশি বেশি ন সোহাল বলবেন না তোমার জিব্বার দিকে তাকাইলে আমি দেখবো এটা কেন যেন নরে সোহাল আমি ফেরেস্তাকে বলবো ফেরেজা ও কি দিয়ে নরে লিখে রাখ কি দিয়ে না দেখতো তো শুভান বলেন আমার বন্ধুর দিকে টাকা জিব্বা নরে কিরিয়ে ফেরেস্তা বলে আল্লাহ সুহান দিয়ে নড়ে আল্লাহ তালা বলেন দিলের দিকে তো তাকাত দিলে ভালোবাসা যদ্দুর এটার নাম্বার তোদ্দুর বসিয়ে দে দিলের ভালোবাসার কারণেই অন্যথায় সোহানো সকলের সমান কিন্তু দিলের ভালোবাসার কারণে দাম এক একজনের এক এক রকম কিসের কারণে এক দিলেন একটা উহুদ পাহাড় বরাবর নাকি ওহুদ পাহাড় বরাবর নেকি এর নিচে সুবাহ কোন নম্বর নাই আল্লা নবী বলেন সুবাহ উহুদের ভারী এবার ফেরেস্ত আল্লাহ তাকে একটা বরাবর দিয়ে দেই দিয়ে দাও তাকে সত্তর লাখ দিয়ে দেই। তার বেলায় বললেন আল্লাহ ওটা আমার বুঝে আসে না তাকে কত নাম্বার বসাবো অব্বুল আলমিন বলেন তা আমার জন্য রেখে দাও আমি আমার বন্ধুর ভালোবাসার জবাব দিব কি হয়। বুঝতে পারছি আল্লাহ আলিনের মহাব্বতের ভিত্তিতে আমার মাগরিবের নামাজের নাম্বার বসছে আল্লাহ তালার মহাব্বতের ভিত্তিতে আমার আশার নামাজের নাম্বার বসছে আল্লাহ তালার মহাব্বতের ভিত্তিতে সোহা এজন্য জন্য রসুল করিম সাল্লাহ তালি ও সাল্লামের পরে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মোহাম্বতওয়ালা ছিলেন সিদ্দিক আকবর সোহান এই তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এক নম্বর সোহান অন্যথায় তিনিও তো মাগরিবের নামাজ তিন ডাকাতেই পড়তেন তিনি একত্রিশ পারা ভরতেন না তিনিও তো তিরিশ পাড়া ভরতেন যা কাজ যদি আপনি চল্লিশে এক দেন তিনিও তো চল্লিশে একই দিতেন হজের মধ্যে তাওয়াফে সাই যদি তাওয়াফের মধ্যে সাত দিতেন তো তিনিও তো সাত দিতেন আমি যদি তিনিও তো আরাফার মাঠে তিনি যতক্ষণ থাকতেন আমরাও তো জানোয়ার দিয়ে দেয় তিনি কেন এক নম্বর হাজুতে অমরতম বলতেন সিদ্দিকে একবার যদি তার জীবনে এক রাত্রে আমল আমাকে দিয়ে দেওয়ার জন্য তৈরি হয় আমি অমর আমার জীবনের সমস্ত আমল তাকে দিয়ে দিব তার কলিজার মহাবান তার কলিজায় রা আলমীর যে ভালোবাসা ছিল এই ভালোবাসার ভিত্তিতে তার দাম একদম बुजाइप डिट्टी भिन्न चोखे देखें वास्तव ना कि मालिक सब समय चोखे देखे और मालिक के जिज्ञस करें भिन्न चो कौर कदनिष्ठता अन्नर तुलना बी मुसलमान एक शत नाम मक्का शरीफे नामचे बस मुसलमान है आठ तारीख জিলহজ মাসের আট তারিখ এশার নামাজ জিলহাজ মাসের সাত তারিখ এশার নামাজ এই দিনটা মুকা শরীফের আশার নামাজে সারা বছরে যত মুসলমান নামাজ পড়ে এই দিনটা তার চেয়ে বেশি মুসলমান নামাজ পড়ে এই দিন আশার নামাজ পড়ে কোথায় যাবে মিনার দিকে চলে যাবে এই দিনে সবচেয়ে বেশি মুসলমান যদি ওই দিন এক কোটি মুসলমান নামাজ পড়ে এই এক কোটি মুসলমানের নামাজের পুরস্কার রব্বুল আল আমিনের কাছে এক কোটি রকম আছে। সিদ্দিকে আকবর থেকে শুরু করে তুমি পর্যন্ত আমি পর্যন্ত আমি থেকে শুরু করে কামাওয়ালা সমস্ত সমস্ত ইমানের নাম্বার জান্নাতে ভিন্ন ভিন্ন বুঝেন না কথা নাম্বার কি নাম্বার নাম্বার আমার না কুটি কুটি গুনে বেশি খুজুরের নাম্বার আর আমার নাম্বার জীবন এক না হাজার হাজার কুটি কুটি গুনে বেশি আল্লাহ বলেন এই নাম্বারের ভিত্তি বুনিয়াদ কিসের উপরে এই নাম্বারের বুনিয়াদ হইলো লিব্বাতে বলেছে এর ভিত্তিতে বুনিয়াদ নয় জিব্বার উপরে নাম্বার আমি বসাই না আমি বসাই দিলের ভিত্তিতে নাম্বার সোহান কিসের ভিত্তিতে নাম্বার দিলের ভিত্তিতে নাম্বার বসে কি এই এজন্য এই দিল দুরুস্ত করতে মাঝে মাঝে দিল দিলবালাদের কাছে যাওয়া লাগে এখন রবুল আলমিনকে ভালোবাসার দলিল কি বলছি জিব্বা নরে বলেন ভালোবাসার দলিল কি কথা মনে একজনের একশো বার ন আরেকজনের এক হাজার বার নড়ে আরেকজনের দশ হাজার বার না আব্দুল রাজাক সাবাহ বুজুর্গ ছিলেন নোয়াখালী বাড়ি জিজ্ঞেস করেন আমি আর আপনি জীবনে পশ্চিনী এক হাজার বার বলেন যে আব্বা প্রতি রাত্রে এক হাজার বার সুরে পড়তেন বাবা কি হয় অথচ কেউ রাতে কোরানি কালিমের তিন ভাগের এক ভাগ পড়বে সুর বললেন কেন পারবা নাম সুরতের তিন ভাগের এক ভাগ এটা কি শুধু আব্বা মারা গেলে পড়ার বিষয় না হাম্বা মারা গেছে ঈশা তিন ধরে বলেন না আমাদের জীবনে তো প্রতিদিন বলেছেন সত্যবাদী পৃথিবী কে আছে তার থেকে দামি কথা আমার কাছে আসেন এখানে সামনে আসেন তাহলে এই সামনে আসেন আমার মা আমাকে অনেক ভালোবাসেন কিন্তু এই কথা কি মা কসম খেয়ে বলার সুযোগ আছে যে আমার ছেলে মোস্তাক আমি কসম খেয়ে বলি জীবনে মিথ্যা বলেননি সুযোগ আছে আচ্ছা আমিও আমার মাকে ভালোবাসি আমার কি কসম খেয়ে বলার সুযোগ আছে আমার মা জীবনে মিথ্যে বলেননি আমিও তো দেখছি মা মিথ্যা কৈতে এরকম সবার মা কয় কিনা না শুধু আমার মা কষে এই বিড়াল আসতেছে ভাত খাও বলে কি বলে না সত্য বলছে না মিথ্যে বলছে তাই অথচ কি ভাই কসম খায়া কয়েছেন কি না কন হ্যাঁ হওয়া মা বলি আমার রসুল জীবনে কখনো মিথ্যে বলেননি আমার রসুল জীবনে কখনো তার নিজের থেকে কোনো কথা বলেননি যতক্ষণ না আমি জিবরিল দিয়ে বলেছি অথবা তার হৃদয়ে আমি ঢেলে দিয়েছি ততক্ষণ তিনি জিব্বা না সত্যবাদী আর কে আছে বলেন আমার চেয়ে সত্যবাদী কেউ নাই তিনি বলেন আমার রসুল জীবনে কখনো নিজের থেকে বলেন নাই আর ওই রসুল বলেন আমার ঘড়ি তো বন্ধ দেখি তিনবার কুলহু আল্লাহ আহাদ সময় কর্ত আপনি আমাকে বলবেন তিনবার পড়তে কতক্ষন লাগে বসছেন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 এক মিনিট লাগে নাই মুসলমান ছোট বলেছেন তিন ভাগের আচ্ছা পুলিশ অফিসার নতুন রিক্রুট করা পুলিশদেরকে ট্রেনিং করাতেছে নিজে করে দেখায় যদি শুধু বক্তৃতা দেয় জীবনে একটাও পুলিশ হবে না কথা ঠিক না বলে না নিজে দৌড়ে না নিজে বয়া থায় ড্রাইভার সবকে আপনি ড্রাইভারই শিখবেন ড্রাইভার আপনাকে বলে দিয়েছে এভাবে ওভাবে ওভাবে এবার ড্রাইভার বাইরে আপনি ভিতরে গাড়ি কি রাস্তা আপনাকে বুঝেন না মনে হয় কথা ड्राइरे ड्राइवर प्रैक्टिकल समय तो पंचाश सेकेंड अपनी जो इच्छे करें आज के एक पढ़व क्या 33 মিনিট কত মিনিট তেত্রিশ মিনিট আচ্ছা বলেন তো বাংলাদেশে 33 মিনিটে কে কি কামাই করে কি তবুও দেখি না প্র্যাক্টিক্যাল দেখি নাগে না জান্নাতে একটা ঘর রসুল বললে নয় মারলা বিশ বার বললে দুই ঘর ৩০ বার পড়লে তিন ঘর ৪০ বার পড়লে চারটা ঘর সভা তুমি পড়তে পড়তে একসময় থকে যাবা ক্লান্ত হবা এক সময় তো আমার ক্লান্ত হবে একসময় তসবি ছুটে যাবে একসময় ঘুম আসবে রব আলী দিতে দিতে কখনো ক্লান্ত হন না পড়লে একটা ঘর শুধু হাফেজে পড়লে একটা ঘর কে কে পড়লে একটা ঘর যে যে পড়বে তার তার লাইগা একটা ঘর রিক্সাওয়ালা পড়লে তার লাগে একটা ঘর মুফতি পড়লে তার লাগে একটা ঘর মহাদো একটা সুরা এখলা যেই পড়বে 10 বার দোকানে বসে বসে পড়ে তাকেও দিবে রিক্সা চালাতে চালাতে পড়ে তাকেও দিবে ড্রাইভারিং করতে করতে পড়ে তাকেও দিবে খেতে কাজ করতে করতে পড়ে তাকেও দিবে মুফতি সাপ পরে তাকেও দিবে পড়ে তাকেও দিবে পডে তাকে তাকে কি বললে এবার বলেন তো কে কয়টা ঘর বানাবেন একজন একটু কম না কষ্ট করেন কারবার পড়তে এক মিনিট দশ বার পড়তে তিন মিনিট আপনি আপনার ভবন থেকে অফিস পর্যন্ত পৌঁছতে কত মিনিট আর কথা বলে না কির দশ ঢাকা শহরে বাসা হলে যাত্রা পাড়ে অফিসেরও সাবার কয় ঘন্টা ঘন্টা বলে আমি তো গত গত রবিবারে ঢাকা গেছি হাইটা মেঘনা থেকে জাম শুরু হয়েছে চলো হাইটা যাই কি করব নয়টা হাজিরা পুলিশ তো খেলা রয়েছে আল্লাহর আসা কি হয় অথচ জান্নাতে বাড়ি বানাইতে তিন মিনিট জান্নাতে বাড়ি বানাতে কয় মিনিট গোলশানে একটা বাড়ি বানাইতে কামিচল আজ থেকে আমার পর্যন্ত চেষ্টা করলো তো আমাদের মতো মানুষগুলো গোলশানের বাড়ি হবে না আল্লাহ আবার হবে না কোন বিপদে পড়ে দিতে কি ভাই ইটালিতে বাড়ি বানাইতে সুইজারল্যান্ডের বাড়ি বানাইতে বাড়ি বানাইতে জাফানে না হলো হবে একটা সবক তো শিখছেন হ্যাঁ এক বছর কামায় আই না কামাই কামাই করে এবার আলহাম সাহাবা জিজ্ঞেস করলেন রসুল কত বড় হবে ইমাম নবিয়া হাদিসের ব্যাখ্যায় লিখেন ওই বাড়ির কত উচ্ছতা জমিন থেকে আসমান এর বড় হইতে পারে নাহাদ আখিলাহাম তোমাকে কাছা কাছাকাছি এটা এর চেয়ে বড় কিছু তুমি বুঝবা না माइा बहुत गंद क्या ठीक है शुद्ध अनुमान এবার সাহাবি যেন জিজ্ঞেস করলেন ওই জমিন থেকে আসমান থেকে আসমান হয় দৈর্ঘ্য কত ঘরের ভস্ত বেশি হয় না দৈর্ঘ্য বেশি হয় আচ্ছা যদি আপনার ঘরটা সত্তর ফিট লম্বা হয় দরজা কদ্দূর হয় আমাদের দেশে দরজা কদ্দূর হয় ফিট বেশি থেকে বেশি সাড়ে তিন ফিট আরো বেশি হইলে আরো বেশি হইলে রেসুলকে জিজ্ঞেস করেন দরওয়াজা কত বড় আল্লাহ নবী বলেন্লাহ ওই ঘর তৈরি হবে কি দিয়ে ওই ঘর তৈরি হবে কি দিয়ে রসুল বলেন একটা সত্য বলা মালিক বলে দিয়েছেন তিনি সত্যি কথা বলেন না পৃথিবীতে কারবারই স্বর্ণের আছে হবে রসুল বলেন আল্লাহ আকবর কাবির আবুহা জমিন হবে কিসের জানো জমিন হবে জমিন হবে জাফরানের আমি বলি শুনো কাপড় কখনো পুরাতন হবে না জি কখনো শেষ হবে না জওয়ানি কখনো শেষ হবে না কখনো হবে না পেশাব হবে না ওখানে হবে না সোহা বলে খাবে ফিহা মা তদ দিলে যা আসবে তাও দিব মুখে যা বলবা তাও পাইবা মুখে যা বলবা তাও দিলে যা বলবা তাও দিব আমি যেন বললাম কেন দিবেন এই এজন্য দিব কারণ সেদিন তুমি হবা মেহমান আমি হব মেজবান মেহমান যা চায় মেজবান তা দেওয়ার চেষ্টা করে এই মুহূর্তে আমি যদি বলি চা খাবো কয়জন দর দিবেন আপনারা কি হয় খাওয়াবেন কি না বলে যদি বলি এই মুহূর্তে আমাকে এক গ্লাস গরম পানি দরকার দর দিবেন কিনা না বলে কিন্তু আমি যদি এই মুহূর্তে বলি আমি এখন গুগু পাখি কলিজা খাবি দাঁড়ায় বলবে কর্তৃপক্ষ দাঁড়াই বলবে ওজন মাফ করবেন উচিত ছিল আমাদেরকে সংগ্রহ করা কিন্তু এটা তো এখন পাওয়া যাবে না আর কথা ঠিক না তো দুনিয়াতে মেজবান যেমন মেহমানের সব চাহিদা পূরা করার চেষ্টা করে লকিন দুনিয়াতে সংকীর্ণতার কারণে মেজবান সব চাহিদা পূরণ করতে পারে না কতক্ষণ পরে বলে সরি কথা ঠিক না পাঠি বলেন এই মুহুর্তে যদি আমি বলি আমি এখন স্ট্রবেরি ফলটা খাব কি বলবো ফল আগে ডাক্তার আনবে কথা ঠিক না আমাকে কোন সমস্যা আছে বলবে কি বলবে না বলবে সেদিন তোমাকে কেন আমি দিব আমি মেহমান আর তুমি মেহমান আমি মেজবান আর জানো তো আগে থেকে তো তোমার জানা কথা আমার খাজানায় না শব্দ ছাড়া আর কোনো কিছু নাই আমার খাজানায় না নাই আমার খাজানায় শুধু না শব্দ নাই বলেন মালিকের খাজানায় কি নাই আবার বলেন মালিকের খাজানায় কি নাই মানুষের খাজানায় শুধু না শব্দ আছে আর কিছু নাই ঠিক না এত দামি চেয়ারম্যান সাহেব এত দামি এমপি সাহেব আমাদের স্কুলে দেন না কোন বাস্তব না বাস্তব বল আর একটা রাজনৈতিক শব্দ দামি একটা শব্দ শিখছে জি আপনাদের বিষয়টা পরিকল্পনাধীন আরে বোঝেন না কে ধারা দরখাস্ত পেশ করেছেন আপনাদের বিষয় বিবেচনা করতে করতে আপনারা খুশি হয়ে গেছেন বিবেচনাধীন জি আমাদেরটা বিবেচনাধীন পাঁচ বছর শেষ প্রথম বছর বিবেচনাধীন দ্বিতীয় বছর জি বিবেচনাধীন তৃতীয় বছর বিবেচনা দিন আর একটু স্মার্ট শব্দ পরিকল্পনা দিন বাস্তবটা বাস্তব মালিক কি বলেন কি নাই ছেলে দেন হা আমার খাজানা আছে মেয়ে দেন হ্যাঁ আমার খাজানায় আমার খাজা নাই ছেলের বিয়ের ব্যবস্থা করে দেন হা এটাও আমার খাজা নাই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন এটাও আমার খাজা নাই আমার দুনিয়া সাজিয়ে দেন হা এটা আমার খাজা নাই আমার আখরাত সাজিয়ে দেন হা এটা আমার খাজা নাই শুধু কোনটা নাই আচ্ছা একজনের কাছে শুধু না শব্দ নাই আরেক আরেকজনের কাছে না শব্দ নাই আল্লাহর কাছে শুধু কি আছে একটা হাদিস আছে মজার একটা হাদিস আছে লাউ থাকতো তিনি জীবনে কখনো লা বলতেন না দেখবেন জায়গায় জায়গায় বড় বড় বিল বোর্ডে জাতিসংঘের একটা লেখা আছে Say to your children Yes शिशु के हा बोलते, बोलते चकलेट दाओ तुम्हें जी दीब ওরা হা রাখা আজিব কথা রা এটা হাদিস থেকে শিখছে রসুলকে সাহাবা বলতেন ও আল্লাহ নবী আমি যে যাব একটা ঘোড়া দেন যাও তুমি যাও আমি চেষ্টা করবো না বলতেন না বলতেন না আমাদের খাজানায় শুধু না শব্দ নয় আর সব আছে আর আমরা আশেপাশে কিছু মানুষ আছি যেখানে ইচ্ছা সেখানে বাবা দেন না বাবা ওখানে তোকে কি রিপ্লাই করে জানেন যাও না। ওখানে যা পা নাই তো কি করবে তো এবার চিঠা কম ওখানে যাই পা নাই কি করবে তো এবার সিলেটে আর আমরা তো এক জায়গায় বয়ে রেছি আল্লাহ দো কে আল্লা তাহলে তিনি কি দেন যা মুখে বলবা তাও দিব যা দিলে আসবে তাও দিবুল কেন দিব তুমি মেহমান আমি মেজবান এজন্য দিব আচ্ছা এবার প্রশ্ন হুজুর এত বড় বাড়ি তো দিবে তবে কয় বছরের লেগা প্রশ্ন হইতে পারে না প্রশ্ন কি বলেন কয় বছরের জন্য একজন উত্তর দিচ্ছে অনন্তকাল আরেকজন উত্তর দেন অনন্তকাল আরেকজন উত্তর দেন এইবার হলু একটা এক শব্দের উপরে খালি আক্ষো করে দিব আমি যেন বললাম রতুলা আরবিন কতদিন দিবেন কতদিনের জন্য দিবেন যতদিন আল্লাহ থাকবে আমিও ততদিন থাকবো এবার আল্লাহ কতদিন একশো বছর এক হাজার বছর এক লাখ বছর এক কোটি বছর داشكرين مصر؟ أنه كان عميه بولن الله أبني قد ذلكي interface terceünden الانه شحي و الظاهر و الباطن هو الأول و الظاهر ليس من قبل شيء و ليس من بعد شيء هو الأول ليس من قبل شيء والآخر ليس من بعد شيء والظاهر ليس من فوق شيء و الباطن ليس من سوء شيء ليس من دون شيء عمار آج له كنهه عمار باره و كنهه صحة الله শোনো তুমি যখন যান ঢুকবা আমি আমি লিখে দিব আমি লিখে দিব ফিহা এখানে যদি নির্বাচিত বছর আবার যদি হন আরো পাঁচ বছর আবার যদি হ আবার পাঁচ বছর আবার যদি আবার পাঁচ বছর কিন্তু আমেরিকা হলে চার বছর আবার হলে চার বছর এর এরপরে আর নাই ওখানে ঢুকবা আর বের হাই বের হওয়ার কি নাই নাই ওই জান্নাদের বাড়ি তৈরি হবে মাত্র তিন মিনিটে কি বললে বাড়ি তৈরি হবে এবার আরেক হাদিস শোনেন মানসাল্লাদ তার জন্য একটা ঘর বানাবে বারো আঘাত আমাদের কুমিল্লা শহর একজন ব্যবসায়ী আছে কুমিল্লা শহরের দশতাল যতগুলো বাড়ি সপ্তাহ সিলভারপার বাড়ি কয়টা তুমি কে নিশটা কি ছত্রিশটা যদি কুমিল্লা শহরে ছত্রিশটা বাড়ি ওলাহ থাকতে পারে একটা বাড়ি থাকতো তো এটা কি সারা বাড়ি না শহর মানুষ কি বলতো সাড়া বাড়ি আপনি 10 দুনিয়া বরাবর জান্নাত কি বাড়ি লাগবেন না বাড়ি লাগবেন তো বাড়ি কি ওখানে গিয়ে বানাবেন না এখানে বৈশাখ বেউস হয়ে গেছেন বানানো অচল হয়ে গেছেন বানানো আর যাবে না তো কখন থেকে বানাবেন তাহলে দুইটা থিওরি শিখছি জাননাতে বাড়ি বানাবার কয়টা থিওরি শিখছি এক নাম্বার শূন্য পুরো পোকা দুনিয়াতে আসেনি লোভ দিয়ে শূন্য কি ভাই আল্লাহকে ভালোবাসার জন্য দেখেন আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি ফবুল্লা আলমিন বলেন প্রমাণ দিবা আমি বললাম প্রমাণ দিব কিভাবে ফবুল্লা আলমিন বললেন আল্লাহ একবার আমি তোমার জিব্বার দিকে তাকালেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো কিনা তোমার জিব্বা নড়ে আমার নাম নিয়ে আমি বুঝবো এটা আমাকে ভালোবাসে لا اله الا الله لا اله الله لا اله الله لا اله الله لا اله الله لا اله الا الله لا اله الله عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال মধ্যে কেউ যদি প্রতিদিন একসমার করে পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা হাসনের মানে তোমাকে তুলবেন না যদি তুলেন তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত এটা আরবদের পরিভাষা তুলবেন না যদি তুলেন অবশ্যই তুলবেন এর অর্থ কি অবশ্যই হবে পূর্ণিমার চাঁদের মত এখানেই বিষয়টা শেষ নয় যেই মুসলমান কালেমায় তৈবা যত বেশি পড়ে এই মুসলমানের চেহারা দুনিয়াতে তত সুন্দর হয় আপনাদের এই গ্রামে বা কোনো হিন্দু বছরের কোন হিন্দু সুন্দর আছে না সুন্দর হিন্দু অসংখ্য যুবক আছে তিরিশ বছরের সুন্দরী হিন্দু মহিলা অসংখ্য আছে লেকিন সত্তর বছরের কোনো হিন্দু সুন্দর নাই কোনো হিন্দু মহিলাও সুন্দরী নাই কোনো হিন্দু পুরুষ সুন্দর নাই ব্যাপার কি জানাজা পশ্চি আমি উনিশশো সালে জাতীয় ঈদগাহে সূর্যের চেয়েও সুন্দর লাগছে চেহারা এরপরে পড়লাম জানাজা হাজর মৌলানা অমর পাল রহমতুল্লাহ দিল্লিতে দিল্লির রাজপথের চেয়েও সুন্দর এরপরে বললাম হজরত মৌলানা হারুন ইসলাম রহমতুল্লাহ জানাজা সূর্যের চেয়েও সুন্দর হয়েছে চেহারা কদিন আগে বাংলাদেশের বিশিষ্ট হিন্দু মারা গেছে তো ও তার যা তারা যেন ফোড়া দেখছেন নি নাম বলারি ভাই হিন্দুর রহমতুল্লাহ আলীকে কেউ একজন জিজ্ঞেস করেছে হুজুর আর ফাশে আর ফুজার যত বুড়ো হয় তত জাহান্ন হয় এই জন্য আল্লাহ যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় এই যে দুই মুরব্বী বসে আছে দেখেন এই দুজনের মোকাবেলায় ইমান মানুষের দিল যেমন সুন্দর করে তার চেহারা সুন্দর করে এজন্য জন্য কোন নবীর চেহারা বেডক আছি না সোহান অসুন্দর ছিল না আমি আপনাদেরকে শব্দ বোঝানোর জন্য একেবারে বাংলা বলছি বেডক মানেই কোন রবির চেহারা অসুন্দর ছিল না সোহান এই জন্য প্রতিদিন কতবার পড়ব তো ইনশাল্লাহ প্র্যাক্টিক্যাল করে দেখছি একশোবার পড়তে সর্বোচ্চ ছয় মিনিট লাগে ছয় মিনিট একশোবার বলবো আল্লাহ নবী বলেন আমি কথা দিলাম পরিমানীরা শুধু একশোবার পরবেন হ্যাঁ কতবার করে ভরবেন কম না একটু নিয়োগ করেন না আল্লা আমি তো আগে থেকে পাঁচশো বার পড়ি আসে না পরশু পথে নামাজ মসজিদে আমি মুসাফের জন্য আমি দূরে সন্ন্যত পড়লাম আমি দ্রুত দূরেগার সুন্নত পড়িয়া দেখলাম যে একজন মুসল্লিয়র মসজিদে নাই আমি তো মুসাফের মানুষ গালটি দেখে নামাজ পড়ছি দেখলাম সব বুড়া জোয়ান সব মসজিদের বাইরে হ্যা এই মুসলমান কি হইলো মুসলমানের সে দু মাস ভুড়ি বের হয়ে গেছে কে কত তাড়াতাড়ি বের হয়ে চায়ের দোকানে বসবে কথা ঠিক না বেঠে গেছে অথচ আমাদের নবীজি বলেন রসুল বলেন আল্লাহুকু বারো বছরের নজর সব দিবে। 2 মিনিট কোথায় বারো মিনিট ছয় মিনিট লাঘুক না দশ মিনিট এক কাপ চা খাইতে তা হয় না অথচ রসুল বলছে ছোট্ট বলছে না মিথ্যা বলছে বারো বছরের নক তাকে দিয়ে দিবে পড়বেন না ইনশাল আমরা ফরজে পড়ি না নফল পড়তাম না আর যে কলেজে ভর্তি হচ্ছে তাকে স্কুলের ছাত্র তাকে না শবক দেয় যে মাদ্রাসার ছাত্র তাকে সবক দেয় যে ছাত্র না তাকে আবার শবক কিসে তোমার আমাদের আমাদের ইনস্টিটিউটের ছাত্র কে তার লেগা আচ্ছা পাঁচ শক্ত পড়ে না তার তো হোক নাই আবার সবক কিসের বুঝেন না কথা তার তো কি নাই নাই। আমার এক অলবেশালে কত যে বাড়লে না আমাদের জন্য সবক বাড়তি সবক আছে কথা ঠিক না মেরি বলেন রাস্তা দিয়ে হিটা যায় একজনে কই ওরে আমি তালাক দিয়ে দিলাম তালাক হবে কি বহুজনের তালাক হবে কিল্লিখ একজনের জোরও বাতাস বের তার একজন ভেঙে গেছে থাকা লাগে না তার আগের জন্য কি লাগে বউ লাগে হোকবার লাগে তো ইমান লাগে তোলে তো গনি গনি শাস্তি দিব তো ইমানে তো নাই হোক এত নাই কথা বুঝাইতে পারছি নি বলে সবক আলহামদুল্লাহ এগুলো সবক কি না বলেন সবক সবক এগুলো সব সবক তাইলে বারো রা দেখেন বারো বছরের নাকি আচ্ছা পৃথিবীতে কোন চাকরি নি। ছয় মিনিটে বারো বছরের বেতন দিব আসেনি কন্যা ৬ মিনিটে ছয় বছরের বেতন মাসের বেতন দিব আসেনি আর এখানে ছয় মিনিটে বারো বছরের বেতন পড়বেন তো ইনশাআল্লাহ সালাম ফিরা পড়বেন তো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে তো আমরা দুট পড়ি থাকে পারব না ইনশাল এরপরে আরেক সবক দিব হাস ব্যবস্থা আল্লা বলেন ফজরের নামাজের পরে যদি বিছানায় বসে থাকো যদি বসে থাকো সূর্য উদয়ের পরে সূর্য উদয়ের পরে দশ মিনিট পরে দুই রাগ নামাজ পড়বা আল্লাহ নবী বলেন ফালাহু আতিনুম রসুল বলেন আমি নবী কথা আব্বুল আলমিন তাকে একটা হজ একটা উমরা পুরা পুরা পুরা পুরাপ দিবে রসুল সত্য বলছেন না মিথ্যে বলছেন কে করবেন ইসাল আমি করবো আল্লাহ যদি করতে নাও পারেন চিরস্থায়ী যেন ছাড়া না হয়ে যায় বুঝেন না কথা মনে হয় যদি একাধারে করতে নাও পারেন একাধারে যেন ছুটা না হয়ে যায় বুঝতে পারছি কি বলছি एकाधारा जो करते एक ना कर एक जो छुटाना हो जाए আল্লা ভালোবাসি তুমি প্রতিদিন এক সবার করে নড়াও শুভ হান্ল শুভান আল্লাহ নবী বলেন একশোটা গোলাম বংশের আজাদ করলে যে কবার বললে কি সব একশোটা গোলাম আজাদের সব একশোটা গোলাম আমাদের মতো মানুষগুলো এক বছর বাইস আজাদ করতে পাইব। আল্লা নবী বলেন একশোটা ঘোড়া একশোটা ঘোড়ার জামা সহ একশোটা ঘোড়ার অস্ত্র সহ আল্লাহ রাস্তার দান করলে যেসব সব পাইবা তিন নম্বর একসবার বলবো আল্লাহ সবক কিন্তু শিখে গেছি কটা এবার আরো দুটা সবক সাথে মিলিয়ে দেই যদি পারেন প্রতিদিন কমপক্ষে একশোবার দুরু শরীফ সাল্লাই একবার দুরুৎসরীফ পড়বেন সঙ্গে সঙ্গে রসুল বলেন রসুল বলেন রসুল বলেন সত্য বলেছেন সত্য বলেছেন রসুল বলেন একবার দুরুৎসরীফ পড়বা সঙ্গে সঙ্গে রব্বুল আলম তোমাকে দশটা দশটা রহমত দিয়ে দেবে তিন নাম্বারে দশটা গুড়া মুছে দিবে চার নম্বরে দশটা মর্তবা বলন্দ হবে পারবো না ইনশাআল্লাহ দূর সবই পড়ব তো সাল্লাইসাল্লাম আপনার কাছে যেই দূরত ভাল লাগে আপনি সেটা পড়েন যেটা ভাল লাগে সেটা পড়েন সবচেয়ে সহজ দুরুদ সাল্লাম পারবাই চাল্লাম ছয় নাম্বারে কমপক্ষে রোজানা একশোবার্ল ফিরুল্ল ফিরুল্ল এর সাথে মিলিয়ে দিবেন্লু বু ই সকাল সন্ধ্যা কিছুটা তসবি পড়ে দিও সকাল সন্ধ্যা কিছুটা তজবি পড়িও আমি যেন বললাম আল্লাহ আমি যদি বেশি বেশি জিকির করি তসবি সকাল সন্ধ্যায় পড়ি আপনি আমাকে কি দিবেন তিনি বলেন হু আল্লাহ আমি কথা দিলাম রহমতে রহমত তোমার জীবনকে ভরে দিব কে কথা দিছে কি দিবে রহমত দেওয়া মানে কি ভাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো আর কমপক্ষে প্রতিদিন কতবার দশ বার কমপক্ষে কতবার এগুলো হলো আজকের মাহফিলের শবক আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তাও ফেক দান করেন আমাদেরকে কবুর ফরমান سبحان الله اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك درت اللهم صل على محمد